পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা সিরা সিরিজের আজকের পর্বেও আমরা পদরে যুদ্ধ নিয়ে আলোচনা করব আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গণিমতের বিধান যুদ্ধবন্দীদের বিধান এবং বদরের শিক্ষা ও প্রভাব আমরা জানি যুগে কোরআনে যত আয়াত নাজিল হয়েছিল তার বেশিরভাগই ছিল আকিদা বা বিশ্বাস সংক্রান্ত কারণ সে সময়টা ছিল ইসলামী আদর্শের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অন্যদিকে মাদানী যুগে যখন মুসলিমরা ইসলামের আদর্শের আলোকে নিজেদের জীবন পরিচালনা শুরু করল তখন অনেক বিষয় অথবা বিধান নাজিলের প্রয়োজন হল আর তাই মাদানি যুগের আয়াতগুলোতে বিধান বা হুকুম আহকাম সংক্রান্ত আয়াতের আধিক্য দেখা যায় আমাদের প্রথম আলোচনা হচ্ছে গণিমতের বিধান নিয়ে এমনিতে আমরা যুদ্ধলব্ধ সম্পদকে গণিমত বলে জানি কিন্তু গণিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদের একটি প্রকার ইসলামী ফিকাতে সব রকমের যুদ্ধলব্ধ সম্পদকে গণিমত বলা হয় না বরং গণিমত ছাড়াও আরও কিছু ধরন আমরা জানি সুরা আনফাল নাজিল হয়েছিল বদর যুদ্ধের পর এবং বদরের যুদ্ধে প্রসঙ্গে সুর আনফালের প্রথম আয়াতেন আমরা আল্লাহ হয়েছিলাম এবং আমি বদর যুদ্ধে তার সাথে অংশ নিয়েছিলাম। দুই বাহিনী মুখোমুখি হল এবং আল্লাহ তালা শত্রুদের পরাজিত করলেন তখন একদল মুসলিম শত্রুদের ধাওয়া করছিল এবং তাদের হত্যা করছিল আরেক দল শত্রুদের শিবির থেকে তাদের রেখে যাওয়া সম্পদ সংগ্রহ করছিল আরেক দল আল্লাহ রসুলসাল্লু আলী আসালামের নিরাপত্তা নিশ্চিত করছিল যেন শত্রুরা এসে অতর্কিতে হামলা করতে না পারে যখন সন্ধ্যা হল তখন যারা গণিমতের মাল সংগ্রহ করছিল তারা বলল আমরা এই গণিমত সংগ্রহ করেছি তাই আর কারো এই সম্পদের উপর ভাগ নেই যারা শত্রুদের ধাওয়া করছিল তারা বলল না সেটা হতে পারে না তোমরা আমাদের চাইতে এই সম্পদের উপর বেশি হক রাখো না আমরা শত্রুদের তাদের সম্পদ রেখে পালিয়ে যেতে বাধ্য করেছি যারা রসুল উল্লাহকে দিয়েছিল তারা বলল আল্লাহ রসুল্লাহ নিরাপত্তার বিষয়টি দেখেছি যেন শত্রুরা অতর্কিতে তার উপর হামলা করতে না পারে কাজেই এই সম্পদের উপর তোমাদের অধিকার আমাদের চাইতে বেশি হতে পারে না এই তিনটি দল গণিমতের সম্পদের ভাগাভাগি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে তখন আল্লাহ জাল নাজিল করেন সুরা আনফালের প্রথম আয়াত হু খুম মুোকেরা আপনাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন গণিমতের মাল আল্লাহ ও তার রসুলের জন্য তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মমিন হও সুরা আনফাল আয়াত এক ওবাদা ইবেন আসলামিত রাদানহ বলেন এই আয়াত নাজিল হয়েছিল আমাদের ব্যাপারে যারা বদরে অংশ নিয়েছিলাম আমরা গণিমতের সম্পদ নিয়ে নিজেদের মধ্যে মতানৈ করছিলাম পুরো বিষয়টায় আমরা ভালো আচরণ ধরে রাখতে পারিনি তাই আল্লাহতালা আমাদের কাছ থেকে গণিমত নিয়ে নিলেন এবং আল্লাহ রসুলকে দিলেন আর তিনি আমাদের মাঝে গণিমতের সম্পদ সমান ভাগে ভাগাভাগি করে দিলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ও তার রসুলের হাতে বদরে যুদ্ধে প্রাপ্ত সকল সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলিম আসসালামকে দেওয়া হয়েছিল একেবারে সবকিছুই এই আয়াতটি মুজাহিদদের তিনটি শিক্ষা দিচ্ছে তা ঐক্য এবং আনুগত্য প্রথম শিক্ষা হল আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর ব্যাপারে মুজাহিদদের ভয় থাকতে হবে আল্লাহর রাস্তা জিহাদ করার জন্য তাকুয়া জরুরি তা না হলে সেটা আল্লাহর রাস্তা জিহাদ হবে না অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করা হবে দ্বিতীয় বিষয়টি হল ঐক্য বা নিয়ম শৃঙ্খলা নিজেদের সম্পর্ককে সুষ্ঠ সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করো অর্থাৎ মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা মুজাহিদদের মধ্যে নিয়ম শৃঙ্খলা থাকতে হবে তৃতীয় শিক্ষা হল আল্লাহ ওসুলের আনুগত্য কর মুমিন হওয়ার জন্য অবশ্যই আল্লাহ উত্তার রসলের আনুগত্য করতে হবে পরের তিনটি আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যারা সত্যিকারে মমিন তারা কেমন কি তাদের বৈশিষ্ট্য কেমন তাদের চরিত্র মলি নদীন ইর দুখিজিৎ জ ইরল অয়ুজই আলিহীত ুকিমূনসি رزقناهم ينفقون ইক هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم মোমিন তো তারা যাদের অন্তসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে যারা সালাদ এবং আমি তাদের যে রিস্ক দিয়েছি তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদাসমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিস্ক সুরা আনফাল আয়াত দুই থেকে চার এই আয়াতগুলোতে আল্লাহ তালা মোমিনদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তারা আল্লাহকে ভয় করেন যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় তারা শুধু আল্লাহর উপর ভরসা করেন তারা সালাত কায়েম করেন সময় মতো সালাত আদায় করেন সালাতের প্রতিটি কাজ যেমন রুকু সিস্তা তিলওয়াত এগুলো যত্নের সাথে করেন তারা তাদের সম্পদ ভালো কাজে ব্যয় করেন এই আয়াতগুলোর প্রসঙ্গে মোহাম্মদ আল আমিন আল মিস্রি বলেন যদিও সুরা আনফালের বড় অংশ জুড়ে বদরে যুদ্ধের আলোচনা কিন্তু তবুও এই আয়াতগুলোতে বদরে যুদ্ধে মুসলিমদের ভূমিকা নিয়ে কোনো কথা বলা হয়নি বরং ইঙ্গিতে তাদেরকে কিছুটা তিরস্কার করা হয়েছে যেমন তাদেরকে বলা হচ্ছে সত্যিকার মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে প্রথম আয়াতে বলা হচ্ছে তারা আপনাকে জিজ্ঞেস করে এই কথার মাধ্যমে আল্লাহ পরোক্ষভাবে বলছেন তারা যা জিজ্ঞেস করে তা তাদের জিজ্ঞেস করা ঠিক হয়নি সুর আনফালের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইমানদারদের একটি অংশ বদরের যুদ্ধে যেতে সম্মত ছিল না সাত নম্বর আয়তে আল্লাতালা বলছেন তোমরা চেয়েছিলে এই কথার মাধ্যমে আল্লাহতালা মোমিনদের অন্তরের দুর্বলতার দিকে ইঙ্গিত করেছেন প্রশ্ন হচ্ছে এত বড় বিজয় লাভ করার পর কেন আল্লাহতালা পরোক্ষভাবে মুসলিমদের তিরস্কার করছেন বা তাদের দুর্বলতার কথা বলছেন এর কারণ হল এই বিজয় নিয়ে মুসলিমরা যেন অহংকার না করে তাদের অন্তরে যেন এই বিজয় কোনো অধ্যত্বের জন্ম না দেয় সুরা আনফালের এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মুসলিমদের অন্তর পবিত্র করেছেন যখন তাদের অন্তর দুনিয়ার প্রতি আসক্তি থেকে মুক্ত হল যখন তারা কেবল আল্লাহর সন্তুষ্টেই চাইলেন আল্লাহ তাদের বিজয় দিলেন এবং মুসলিমদের গরিমতের সম্পদের অধিকারী করলেন আব্দুল্লাবিন উমার দেল আনহু বলেন রসুল্লাহ আলী হাসাল্লাম তিনশো পনেরো জন নিয়ে বদরের প্রান্তরে রওনা হলেন রসুল্লা সাল্ল আলী বললেন হে আল্লাহ এরা পদাতিক বাহিনী এদেরকে বাহন দান করুন হে আল্লাহ এরা বস্ত্রহীন এদেরকে পরিধে বস্ত্র দান করুন হে আল্লাহ এরা অন্নহীন এদেরকে খাদ্য দিয়ে পরিতৃপ্ত করুন অতপর আল্লাহ তাকে বদরে বিজয় করলেন সাহাবিরা যখন সেখান থেকে ফিরে আসেন তখন তাদের প্রত্যেকেই একটি বা দুটি উট নিয়ে পোশাকে সজ্জিত হয়ে এবং পরিতৃপ্ত হয়ে ফিরলেন হাদিসটি বর্ণিত আছে সুনান আবিদাউদের জিহাদ অধ্যায় যাই হোক বদরের যুদ্ধের পর আল্লাহ যুদ্ধলপ্ত সম্পদের বণ্টনের ব্যাপারে বিধান জারি করেন আল্লাহ বলেন فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلْرَّسُولِ <سؤال> وَلِذِي الْقُرْبَى <سؤال> وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُم آمَنْتُم بِاللَّهِ وَمَا أَنْ আর তোমরা জেনে রেখো যুদ্ধে তোমরা যা গণিমতের মাল লাভ করেছো ওর এক পঞ্চমাংশ আল্লাহ তার রসুল রসুলের নিকট আত্মীয় তিম মিসকিন এবং মুসাফিরের জন্য যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সলার দিন আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তার প্রতি যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান সুর আনফাল আয়াত একচল্লিশ অর্থাৎ গনিমতের মালের পাঁচ ভাগের চার ভাগ বা শতকরা আশি ভাগ বন্টন করা হবে সৈনিকদের মাঝে পদাতিক সৈন্যরা পাবে এক ভাগ আর অশ্বারোহী সৈনিকরা পাবে তিন ভাগ বাকি বিশ ভাগকে পাঁচ ভাগে ভাগ করা হবে প্রতিটি ভাগে শতকরা চার ভাগ এই পাঁচটি ভাগ হল এক আল্লাহর জন্য দুই রসল সাল্লু আলীহাস্লামের জন্য তিন রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামের নিকট আত্মীয়দের জন্য চার এতিম এবং অভাবগ্রস্তদের জন্য এবং পাঁচ মুসাফিরদের জন্য এখন আল্লাহ ও তার রসুল সাল্লাহু আলিহাস্লামের জন্য যে আট ভাগ নির্ধারিত তা ইসলামের কল্যাণের জন্য যে কোনো কাজে খরচ করা যাবে যেমন মসজিদ নির্মাণ রাস্তা নির্মাণ ইত্যাদি এই ব্যাপারে খলিফা বা ইমামের সিদ্ধান্তই চূড়ান্ত এখানে উল্লেখ। গণিমত হল সে সম্পদ যা মুসলিমরা সামরিক শক্তির জোরে যুদ্ধের মাধ্যমে জয়লাভ করে এই সম্পদ হচ্ছে শত্রুদের রেখে যাওয়া সম্পদ যা সবার মাঝে ভাগাভাগি হয় যদি যুদ্ধ না করেই মুসলিমরা শত্রুর সম্পদ লাভ করে তবে সেটা হচ্ছে ফাই আর ফাইয়ের বিধান গণিমত বিধানের মতো নয় ফাইয়ের বিধান নিয়ে পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এছাড়া জিহাদের ময়দানে কোন মুসলিম যদি কোন কাফিরকে হত্যা করে তবে সে কাফিরের যে সম্পদ তার ময়দানে ছিল যেমন তার বর্ষা তার তরবারি এগুলো সে পাবে এই সম্পদ সবার মাঝে ভাগাভাগি হবে না শুধু যে মুজাহিদ তাকে হত্যা করেছে সে পাবে আল্লাহ রসুল্লাহ আলীসালাম বদরের যুদ্ধে অংশ নেননি এরকম কিছু মুসলিমকেও বদরের যুদ্ধে প্রাপ্ত সম্পদের ভাগ দিয়েছিলেন সেসব মুসলিম যারা বদরের যুদ্ধে যেতে না পারার জন্য কোন গ্রহণযোগ্য অজুহাত ছিল যেমন ওসমান আহান রাজিয়া বলেছেন তিনি যেন মোদিনায় থেকে যান কারণ তার স্ত্রী রুকাইয়া যিনি ছিলেন আল্লাহ আলী মেয়ে সেই রুকাইয়া ছিলেন খুবই অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য নবীজি ওসমান রাজিয়াল আনহুকে মোদিনায় থেকে যেতে বলেন যদিও ওসমান বদরের অংশ নেননি কিন্তু তিনি বদরের স্বভাব ও গনিমত লাভ করেছেন এছাড়াও যেসব সাহাবি শহীদ হয়েছিলেন তাদের গণিমত তাদের পরিবারকে দেয়া হয়েছিল এছাড়াও আবু উমামা রাজ আনহু বদরে যুদ্ধে অংশ নেননি নবীজি সাল্লাহ আলী সাল্লাম তার মায়ের দেখাশোনা করার জন্য তাকে থেকে যেতে বলেছিলেন এছাড়াও আরও কিছু সাহাবি পদরে অংশ নেননি কারণ তাদের উপর অন্য দায়িত্ব ছিল যেমন আবুল বাবা রদেল্লাহ আনহুকে মদিনার অস্থায়ী শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল আসিম এ আদি এবং হারিস এ বেন হাতিব রাজ আনহুমাকে পাঠানো হয়েছিল যথাক্রমে আলিয়াহ এবং বনু আমর এমেন আউকোচের কাছে এরপর আলোচনায় বিষয়বস্তু হচ্ছে যুদ্ধবন্দীদের বিধান যুদ্ধে কোরাইশদের সত্তর জন মুসলিমদের হাতে যুদ্ধবন্দু হিসেবে ধরা পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রসুল উল্লাহ সাল্লু আলী হাসালাম ডাকলেন তিনি সাহাবিদের থেকে মতামত শুনলেন আব রাদ আনহর মত ছিল হে আল্লাহ রসুল এরা তো আমাদের আত্মীয় এবং আমাদের কর্তৃণী লোক আমার মতে আপনি এদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন মুক্তিপণ হিসেবে আমরা যা পাব তা আমরা কাফিরদের বিরুদ্ধে কাজে লাগাব আর এমনও হতে পারে আল্লাহ তালা এদেরকে হিদায়ত দেবেন আর তারা একদিন মুসলিম হবে অমর ইবনুল খত রাজিয়া আনহ দিমত পোষণ করলেন তিনি বললেন হে আল্লাহ রসুল এরাই আপনাকে আপনার ঘর থেকে বিতাড়িত করেছে আপনাকে মিথ্যাবাদী অপবাদ দিয়েছে আমি আবু বকরের সাথে দিমত পোষণ করি এদেরকে এখানে আনুন আর এক এক করে গরদান ফেলে দিন ওমার তার এক আত্মীয় দিকে আঙ্গুল তুলে বললেন একে আমার হাতে ছেড়ে দিন আমি একে মেরে ফেলি আকেলকে তুলে দিন তার ভাই আলীর কাছে আলী তার ভাইকে হত্যা করুক হামজার হাতে তুলে দিন হামজার ভাইকে হামজা তাকে হত্যা করুক এতে করে আল্লাহ জানবেন মুশ্রিকদের প্রতি আমাদের কোনো সমবেদনা নেই এই লোকগুলো হলো নাটের গুরু কাফেরদের নেতা আবদুল্লাবিন রওয়াহা রাজেল্লাহ মত দিলেন রসল্লাহ আপনি এমন জায়গায় বের করুন যেখানে অনেক গাছপালা আছে আপনি তাদের সেখানে ঢুকিয়ে দিন আর আগুন জ্বালিয়ে দিন যে যার মত দিল বিভিন্ন জনের মত শুনে রসল সাল্লাহ আলী সালাম তখনও কোন সিদ্ধান্ত নিলেন না তিনি কি করবেন তিনি নিজে একা কিছুক্ষণ ভাবার জন্য সময় নিলেন এসে দেখলেন মুসলিমরা দুইটি মতে স্থির হয়েছে আবুবকর এবং ওমারের মত তিনি তখন এই দুই দুইজন সাহাবির চারিত্রিক দিক সবার সামনে তুলে ধরলেন আবু বকর হল নবী ইব্রাহিম আলহামের মতো তিনি বলেছিলেন যারা আমার অনুসরণ করবে তারা আমার সাথে আর যারা আমার অনুসরণ করে না নিশ্চয়ই আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়ালু এবং আবু বকর হলেন এইসা আলহ ইসলামের মতো তিনি বলেছিলেন তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই গোলাম আর যদি তুমি তাদের ক্ষমা করো তাহলে তুমি পরাক্রমশালী ও জ্ঞানী অর্থাৎ আবু বকর ছিলেন নবী ইব্রাহিম ও এইসার মতো যারা তাদের কমের প্রতি ছিলেন দয়ালু রসুল্লাহ সাল্লু আলী হাসালাম এরপর বললেন ওমারের কথা ওমার হচ্ছে নোহের মতো তিনি বলেছিলেন হে আল্লাহ এই জমিনে তুমি কাফিরদেরকে ছেড়ে দিও না অমারের উদাহরণ হল মুসানবির মতো তিনি বলেছিলেন হে আল্লাহ তাদের সম্পদ বিনষ্ট করে দাও এবং তাদের অন্তরকে শক্ত করে দাও যেন তারা আজাব আসার আগে ইমান না আনে এই বলে রসল্লাহ আলী হাসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের পরিবার পরিজন আছে তাদের দেখাশোনার ব্যাপার আছে কাজেই তোমরা মুক্তিপণ আদায় করো মুক্তিপণের টাকা ছাড়া যেন কেউ মুক্তি না পায় আর যদি মুক্তিপণ না দেয় তাহলে তাদের মেরে ফেল শেষ পর্যন্ত রসল্লাহ সাল্ল আলী ওয়াসলাম আবু বকর রাজাল আনহর মতি গ্রহণ করলেন পরদিন সকালে অমর রাজ আনহু গেলেন রসল্লাহর ঘরে গিয়ে দেখেন রসলুল্লাহ কাঁদছেন সাথে কাঁদছেন আবু বকরও তিনি তাদের জিজ্ঞেস করলেন হে রসল্লাহ আপনি এবং আপনার সাথী কাঁদছেন কেন কি হয়েছে আমাকে বলেন কেন কাঁদছেন আমিও কাঁদি আর যদি কান্না না পায় তাহলে জোর করে হলেও কাঁদব রসুল্লাহ বললেন বন্দীদের থেকে মুক্তিপণ গ্রহণ করায় তোমাদের সঙ্গীদের উপর যে আজাব পেশ করা হয়েছে তা দেখে কাচ্ছি। তিনি একটা গাছ দেখিয়ে বললেন ওদের উপর যে আজাব আপত্তিত হতে পারত তা এই গাছের চেয়েও নিকটবর্তী করে আমাকে পেশ করা হয়েছে রসুলুল্লাহ সাল্ল আলী হোসালাম বোঝাতে চেয়েছেন যে মুসলিমরা মুক্তিপণ গ্রহণ করার যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ আল্লাহতালা তা পছন্দ করেননি তিনি বলেছেন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 কোন নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পনের বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করবেন তোমরা দুনিয়ার সম্পদ কামনা করছ অথচ আল্লাহ চাচ্ছেন আখিরাত আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান যদি আল্লাহর লিখন নির্ধারিত না হয়ে থাকত তবে যে ব্যবস্থা তোমরা অবলম্বন করেছ তাতে তোমাদের ওপর কোনো বড় শাস্তি এসে পড়ত সুর আনফাল আজ সাতষট্টি এবং আটষট্টি আল্লাহ বলছেন রসুলুল্লাহ সাল্লু আলীবাসাল্লামের উচিত ছিল বন্দীদেরকে হত্যা করা আল্লাহ আজাল সেটাই চেয়েছেন সে সময় মুসলিমদের ইসলামী রাষ্ট্রের বয়স খুব বেশি নয় একটি নবগঠিত রাষ্ট্র হিসেবে মুসলিমদের উচিত শুরু থেকেই দাপট দেখানো ক্ষমতার প্রদর্শনী করা মুক্তিপণ আদায় করা হলে কাফিররা মুসলিমদের তেমন সমীহ চোখে দেখবে না কিন্তু যদি মুসলিমরা তাদের বন্দীদেরকে হত্যা করত তাহলে তারা অনেক বেশি ভয় পেত এবং মুসলিমদেরকে সমীহ করা শিখত যদিও আল্লাহ তাদের এই সিদ্ধান্ত পছন্দ করেননি তবে তিনি মুসলিমদেরকে কোন শাস্তিও দেননি মৃদু ধমক দিয়েই ছেড়ে দিয়েছেন কারণ মুক্তিপণ নেয়াকে আল্লাহ আগেই হালাল হিসেবে নির্ধারিত করেছেন কোরাইশনদের হত্যা না করে বন্দী করার বিষয়টি আনসারী বদরের যুদ্ধ চলছিল এবং মুসলিমরা কাফিরদের বন্দী করছিল তখন সেটা দেখে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন নবীসাল্লু আলী হোসলাম তাকে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে এই কাজটায় তুমি খুব একটা খুশি নও সাহাদি বিন মোয়াজ তখন বললেন জি আল্লাহ রসুল আজ এই মুশ্রিকদের হত্যা করা সুযোগ আল্লাহ প্রথমবারের মতো দিয়েছেন এদেরকে বন্দী না করে হত্যা করাই আমার কাছে বেশি পছন্দনীয় ছিল আমরা মাকিযুগের আলোচনায় মোতিম ইবেন আদির কথা উল্লেখ করেছিলাম সে ছিল একজন মুশ্রিক তবে নীতিবান এবং সম্মানী একজন মানুষ বদর যুদ্ধের পর আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছিলেন মোতিম ইবেন আদি যদি জীবিত থাকত আর এই সকল যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারে আমার সাথে কথা বলতো। আমি তাহলে তার সম্মানে এদের সকলকে মুক্ত করে দিতাম কোনো অমুসলিমদের ব্যাপারে সম্ভবত এটাই আল্লাহ রসুলের সবচাইতে সম্মানসূচক একটি মন্তব্য এর কারণ কি কেন আল্লাহ রসুল সম্মান দেখিয়েছিলেন কেন তার সম্মানে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে রাজি ছিলেন মতে এম এ আদি হলেন সেই ব্যক্তি যিনি রসুল্লাহকে নিরাপত্তা দিয়ে কাবা ঘর তাওয়াফের জন্য সুযোগ করে দিয়েছিলেন যদিও তিনি অমুসলিম ছিলেন তার পরও তার সততা ও মুসলিমদের প্রতি সদাচরণে আল্লাহ রসুলসাল্লু আলী হাসাল্লাম তার প্রতি ছিলেন শুধু এক ব্যক্তির কথায় আল্লাহ রসুল বদরের সব যুদ্ধবন্দীদের ছেড়ে দিতে রাজি ছিলেন এ থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম একজন মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সে অনুযায়ী আচরণ করতেন তিনি কঠোরতা দেখিয়েছেন তিনি নম্রতাও দেখিয়েছেন তিনি ভালো মানুষের প্রতি সদয় ছিলেন এবং খারাপ মানুষদের সাথে যথোচিত আচরণ করতেন তাই মুসলিমদের এমন হওয়া উচিত নয় যে তারা কাফিরদের কেবল নিষ্ঠিরতাই প্রদর্শন করবে আবার এমন আচরণ কাম্য নয় যে তারা নমনম হয়ে কেবল তাদের খুশি করার চেষ্টায় ব্যস্ত থাকবে একজন মুসলিমের উচিত পরিস্থিতি বিবেচনা করা এবং বিচক্ষণের মতো কাজ করা একজন মানুষের আবেগকে বস করা শিখতে হবে লোকে কি ভাবছে সেই ব্যাপারে অতি উদ্বিগ্ন হওয়া থেকে বিরত থাকতে হবে আমরা গত পর্বে বলেছিলাম দুইজন যুদ্ধবন্দীকে আল্লাহ রসুল সাল্লাহ হত্যা হত্যার আদেশ দেন এরা ছিল প্রচণ্ড ইসলাম বিদ্বেষী কা উকবা এবেন আবি মুআদ এবং নজর হারিস উকবা আল্লা রসুল সাল্লু আলী আসালামের সাথে সবচেয়ে জঘন্য আচরণ করেছিল আর নজরবেন হারিস ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রপাগান্ডা চালাত এই দুজন ছাড়া আর কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি বাকিদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম সাহাবাদের নির্দেশ দেন তাদের সাথে সদয় আচরণ করো বর্তমান সময়ে তথাকথিত আধীনিকতার এই যুগে যাদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করা হয় তারা সম্ভবত যুদ্ধবন্দী পশ্চিমা বিশ্ব মানবাধিকার সংক্রান্ত অনেক আইন ও নীতি প্রণয়ন করলেও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ এর বাস্তব প্রয়োগ নেই পশ্চিমা সভ্যতা নিজেদের আধুনিক এবং সবচেয়ে মানবিক দাবি করলেও তারাই যুদ্ধবন্দীদের ব্যাপারে সবচেয়ে বেশি সীমা করে আসছে এর সবচেয়ে বড় উদাহরণ হল গোয়ান্তানম বে কারাগার কিছুদিন আগেও আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর যুদ্ধবন্দীদের উপর নির্যাতন করাকে অনৈতিক ও অমানবিক হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায় মুসলিম বিশ্বের তুচ্ছ ঘটনা নিয়ে তা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অথচ তাদেরই সমর্থিত স্বৈরাচারী শাসকরা যখন মুসলিম বিশ্বে গণহত্যা চালায় কিংবা কারাগারে নির্যাতন করে তখন তারা নিরবতা পালন করে পশ্চিমা দেশগুলো নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন দাবি করলেও তারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী পশ্চিমারা যখন যুদ্ধবন্দীদের অধিকার নিয়ে সবেমাত্র আলোচনা করতে শুরু করেছে তার বহু আগে আল্লাহ রুসুলসাল্লু আলিহাস যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছেন মানুষ হিসেবে তাদের অধিকারই শুধু নয় আল্লাহ রুসুলসাল্লাহু আলিহাস্লাম বলেছেন তাদের সাথে ভালো আচরণ করার জন্য যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলাম যা দিয়েছে তা পশ্চিমা মানবাধিকার থেকেও অনেক বেশি আল্লাহ রসুল এই আদেশ সাহাবিরা কেমন করে পালন করেছিলেন সেটা শোনা যাক বদরের যুদ্ধবন্দীদের ভাষ্যে মুসাহ ভাই আবু আজিজ যিনি ছিলেন বদরের একজন যুদ্ধবন্দী তিনি বলেন আনসারদের এক দল আমাকে বদর থেকে নিয়ে ফিরছিল দুপুর ও রাতের খাবার সময় হলে তারা রসুল্লাহ সাল্লু আলী আসলামের নির্দেশ অনুযায়ী আমাকে রুটি দিয়ে আপ্যায়ন করল আর নিজেরা খেলো খেজুর তাদের হাতে যতগুলো রুটি টুকরো ছিল সেগুলোর সবকটি তারা আমাকে খেতে দেয় আমি খুব লজ্জা পাচ্ছিলাম রুটিগুলো তাদেরকে চাইলাম, কিন্তু তারা সেগুলো স্পর্শও করেনি আমাকে রুটি ছিল সে সময় খেজুর থেকে অনেক ভালো মানের খাবার আর আনসাররা রুটি না খেয়ে খেজুর দিয়ে ভোজ সারছিলেন অথচ বন্দীদেরকে দিচ্ছিলেন রুটি এব্যাপারে ইবেন হেসাম মন্তব্য করেন এই আবু আজিজ ছিল যুদ্ধে বদরযুদ্ধে পতাকা বাহক। অর্থাৎ আবু আজিজ কোন সাধারণ পদাতিক সৈন্য ছিল না অথচ রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম সাহাবাদেরকে এই ধরনের মানুষের সাথেও ভালো ব্যবহারের আদেশ করেন আরেক যুদ্ধবন্দী আল ওয়ালি দেবেন মগিরাও প্রায় একই রকম বক্তব্য করেছে সে বলেছে আমরা চড়তাম ঘোরার পিঠে আর তারা হাঁটত অনেক বন্দী মুসলিমদের কাছ থেকে এরকম ভালো আচরণ পেয়ে মুসলিম হয়ে যায় রসুল উল্লাহসাল্লু আলিহাসাল্লামের যুদ্ধ জীবনে এটা ছিল সাধারণ ঘটনা অনেক যুদ্ধবন্দী মুসলিমদের কাছ থেকে ভালো আচরণ পেয়ে মুসলিম হয়ে তাদের সাথেই থেকে যায় কোন কোন যুদ্ধবন্দী ইসলাম গ্রহণ করে বিষয়টা গোপন রাখত তারা মুসলিমদের সাথে না থেকে ইচ্ছে করেই নিজ গোত্রের কাছে ফিরে যেত আর তারপর রসল্লা সাল্ল আলি আসলামের কাছে ফিরে এসে মুসলিম হতো। তারা নিজ গোত্রকে এটা দেখাতে চাইত যে তারা তরবারির ভয়ে মুসলিম হননি যেমনটা হয়েছিল আবু আজিজের ক্ষেত্রে সে ভালো আচরণ পেয়ে মুসলিম হয়েছে কাজে উত্তম চরিত্র প্রদর্শন করাটা জরুরি হোক সেটা শত্রুর সাথে মুসলিমদের উচিত শত্রুদের সাথে যথাযথ সম্মানের সাথে আচরণ করা একজন মুসলিম নিষ্ঠুর অসৎ কিংবা প্রতারক হবে না সে সততা ও সম্মান দিয়ে সকলের সাথে আচরণ করবে তার মধ্যে কোন লোকোছাপ থাকবে না সে খোলাখুলি কথা বলবে তবে যারা নির্দয় আচরণ পাবার যোগ্য তারা ব্যতিক্রম এদের সাথে ভালো আচরণ করার কোনো কারণ নেই এদের সাথে নম্রভাবে আচরণ করা হলো হল বোকামি কেননা এরা সত্য থেকে মুখ ঘুরিয়ে নেয় এবং মুসলিমদের ক্ষতি করে রসল্লাহ সাল্লু আলী হোসালামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুতালিব এই যুদ্ধে যুদ্ধবন্দী হয়েছিলেন কারণ তিনি কাফিরদের সাথে মুসলিমদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি মুক্তিপণ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে অনুরোধ করলেন তিনি রসুল্লাহকে বললেন হে আল্লাহ রসুল আমি তো মুসলিম অর্থাৎ তিনি বলতে চাইছিলেন আমি তো মুসলিম আমাকে কেন মুক্তিপণ দিতে হবে মুক্তিপণ তো কাফিরদের জন্য বললেন কোরাইশ বাহিনীর সাথে আপনার অবস্থান থেকে এটাই প্রতীয়মান হয় যে আপনি আমাদের বিরুদ্ধে ছিলেন কাজেই আপনাকে মুক্তিপণ দিতে হবে আপনার অন্তর ইসলাম গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আল্লাহ ভালো জানেন আপনি নিজের আপনার দুই ভাইয়ের ছেলে এবং আপনার মিত্র ও মুখের মুক্তিপণ আদায় করুন রসলাস্ল আলীহোসালাম এখানে মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিচ্ছেন একটা মানুষের বাহ্যিক অবস্থা দেখেই তাকে বিচার করতে হবে তার হৃদয় কি আছে তা একমাত্র আল্লাহ জাল জানেন মুসলিমরা এটাই দেখেছে যে আল আব্বাস কুরাইশদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তিনি শত্রু বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে এসেছেন কাজেই তাকে শত্রু হিসেবেই বিবেচনা করা হয়েছে মুখের কথার উপরে নয় খলিফা হবার পর অমর ইবনুল খাত্তা রাদ আনহু সবাইকে উদ্দেশ্য করে একদিন বলেন আল্লাহ পক্ষ হতে আল্লা রসুল্লাহ হয়ে কখনো কখনো জানিয়ে দেয়া হতো কার হৃদয় কি আছে সে হিসাবে তাদেরকে সুযোগ দেয়া হতো। কিন্তু বর্তমানের কথা ভিন্ন এখন আমরা কাউকে প্রকাশ্যে যা করতে দেখি তার উপর ভিত্তি করে বিচার করব যাকে আমরা ভালো কাজ করতে দেখি তাকে আমরা বিশ্বাস করব এবং প্রাধান্য দেব গোপন কাজের জন্য আমরা কাউকে পাকড়াও করব না সে বিচার আল্লাহ করবেন কিন্তু আমরা এমন কাউকে বিশ্বাস করব না যে প্রকাশ্যে খারাপ কিছু দেখায় যদিও সে দাবি করে তার নিয়ত ভালো এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা নীতি কার হৃদয়ে কি চলছে তার উপর ভিত্তি করে কোন মানুষকে বিচার করা উচিত নয় আমরা তাদের কাজকর্ম দেখে বিচার করব আল আব্বাসের কাছে মুক্তিপণ চাওয়া হলে তিনি বলেন আমার কাছে তো কোন টাকা পয়সা নেই রসল্লাহ সাল্ল আলী হাসালাম বললেন আপনি মাটির নিচে যে টাকা রেখেছেন সেটার কি হল আপনার স্ত্রী উম্মে ফাদলকে বলে রেখেছেন যে যদি আমি মারা যাই তাহলে এই অর্থ খরচ করবে আল আব্বাস বললেন নিশ্চয় আমি জানি আপনি আসলে আল্লাহর রসুল আমি এবং আমার স্ত্রী ছাড়া এই গুপ্ত গুপ্তধরের কথা কেউ জানে না এরপর আল আব্বাস তার মুক্তিপণ পরিশোধ করলেন আল্লাহ আল্লাহতালা এ প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন ুহ বিু কুমি ঐ দি কুমিস্র ইয়ল মিলু ফি কু বিকুমুটি কুম খ খৈর হে নবী যারা আপনার হাতে বন্দী হয়ে আছে তাদেরকে বলে দিন আল্লাহ যদি তোমাদের অন্তরে কোন রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল করোনাময় আর যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় এরা তো এর আগে আল্লাহর সাথেও ইতিপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে অতঃপর তিনি তাদের উপর তোমাদের বিজয় দান করেছেন আর আল্লাহ সর্ববিষয়ে পরিজ্ঞাত সুকৌশলী আনফাল সুরান যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছিল এবং মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যদি তারা আসলেই মুসলিম হয় তাহলে তাদের থেকে আল্লাহ রসুল যা কিছু মুক্তিপণ হিসেবে নিয়েছেন আল্লাহ তার থেকে বেশি কিছু তাদেরকে ফিরিয়ে দেবেন আল্লাহ আব্বাস বললেন আমি আমার মুক্তিপণের জন্য বিশ উকিয়া স্বর্ণ করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন তার থেকে অনেক বেশি আল্লাহ আব্বাস পরবর্তীতে অনেক ধনী ব্যবসায়ী হয়েছিলেন আরেক যুদ্ধবন্দী ছিলেন আবুল আস আবুল আসছিলেন রসুল্লা সাল্লু আলি আসলামের মেয়ে জাইনাবের স্বামী আবুল আস ছিল কাফের মুসলিমদের সাথে মুশ্রিকদের বৈবাহিক সম্পর্ক হারাম হবার বিধান নাজিল হবার আগেই তার সাথে জাইনাবের বিয়ে হয়েছিল বদরে যুদ্ধে আবুল আস বন্দী হয় আবুল আস যুদ্ধ করতে এসেছিল ঠিকই তবে ইসলামের প্রকাশ্য কোন শত্রু ছিল না যুদ্ধে তার কোনো বীরত্ব বা লড়াইয়ের কাহিনীও জানা যায় না সে কখনোই ইসলাম বা আল্লাহ রসুলসাল্লু আলি আসলামকে নিয়ে আজেবাজে কোনো কথা বলেনি বিরোধিতা করেনি সে সবসময় তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকত যাই হোক সে বদরে বন্দী হল জাইনাব তখন মক্কায় তিনি তার স্বামীকে মুক্ত করতে চাইলেন জাইনাব রাজেল্লা আনহা তার স্বামীকে মুক্ত করার জন্য অনেক অর্থ পাঠিয়ে দেন সাথে দিলেন তার গলার হার এই হার তার মা খাদিজা রাজেল্লাউ আনহা বিয়ের সময় তাকে উপহার দিয়েছিলেন মুক্তিপণ হিসেবে পাঠানো তার এই হার দেখে রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম খুব আবেগপ্রবণ হয়ে যান যে আনসার আবুল আসকে বেঁধে রেখেছিল তাকে রসলুল্লাহ বললেন যদি আবুল আসকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে এবং তার স্ত্রীর জিনিস তার কাছে পাঠিয়ে দেয়া ঠিক মনে করো তবে তাই করো তারা তৎক্ষণাৎ আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিল গলার হারটিও ফেরত পাঠানো হয় তবে রসল্লাহ সাল্ল আলী ওসাল্লাম আগেই একটি শর্ত চড়ে দিয়েছিলেন শর্তটি হল আবুল আস আর কখনোই মুসলিমদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য করবে না এবং মক্কায় পৌঁছে রসুল্লা সাল্লু আলি আসলামের কাছে জাইনাবকে পাঠিয়ে দেবেন আল্লাহ রসুলসাল্লাহ আলি আসলামের আবেগ ছিল তবে আবেগ দিয়ে তিনি চালিত হতেন না তিনি যখন গলার হারটি দেখলেন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন সত্যি কিন্তু এজন্য তিনি আবুল আসকে এমনি এমনি ছেড়ে দেননি তাকে এ শর্তে ছেড়ে দিয়েছেন যে সে আর কখনো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে না আবুল আস তার কথা রেখেছিল সে মক্কায় ফিরে গিয়ে জাইনাবকে মক্কা ছেড়ে তার বাবার কাছে চলে যাবার অনুমতি দেয় এরপর জাইনাব মক্কা ত্যাগের পরিকল্পনা করেন যাওয়ার জন্য প্রস্তুত হলে তার দেবর কিনানা এবং রবিআ একটি উট নিয়ে আসেন উটের পিঠে হাউদাতে জাইনাব চড়ে বসেন হাউদা হলো উটের পিঠে বসানোর জন্য বানানো আসন কিনানার সাথে তীর ধনুক ছিল সে জাইনাবকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল তখন ছিল দিনের বেলা কিছু ক্রাইশ তাদেরকে দেখতে পেয়ে আটকানো সিদ্ধান্ত নেয় তারা জাইনাবের পিছু নিয়ে দুতুয়া নামক স্থানে তাদেরকে ধরে ফেলল হাব্বার ইবেন আসওয় মুতালিব নামক এক লোক বর্ষা দিয়ে জাইনাবকে ভয় দেখায় জাইনাব হাওদা থেকে পড়ে যান এবং এতে তার গর্ভপাত ঘটে কিনান তার তুনি থেকে তীর বের করে সবাইকে হুমকি দিলেন আল্লাহর কসম যদি কেউ আমার কাছে আসে তবে আমি তার দিকে তীর ছুটব তখন অন্যরা তার কাছ থেকে দ্রুত সরে যায় তখন আবু সুফিয়ান সেখানে অন্যান্য কুরাইশ নেতাদের নিয়ে পৌঁছে বলল তোমার তীর নামিয়ে রাখো আমরা তোমার সাথে কথা বলতে চাই কিনান তার অস্ত্র নামিয়ে রাখলেন আবুস্তুয়ান এসে বলল তুমি কাজটি ভালো করনি কিনান মোহাম্মদ আমাদের অনেক ক্ষতি করেছে তা সত্ত্বেও এক মহিলাকে তার কাছে নিয়ে যাচ্ছ আর সেটাও প্রকাশ্য দিবালোকে তুমি আর অন্য কাউকে নয় বরং মুহাম্মাদের মেয়েকে প্রকাশ্যে তার কাছে পৌঁছে দিচ্ছ লোকেরা দেখে ভাবছে যুদ্ধে পরাজিত হয়ে আমরা আজকে দুর্বল অপমানিত তাই সবার সামনে এভাবে তুমি এই কাজ করছ তোমার এই কাজ আমাদের দুর্বলতা ও অক্ষমতায় প্রকাশ করছে আমি শপথ করে বলছি আমরা জাইনাবকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই না কিন্তু প্রকাশ্যে এই কাজ কর না গোপনে তার বাবার কাছে পৌঁছে দিয়ে আস তৎকালীন কোরাইশ রায় ইসলামের প্রতি শত্রু ভাবাপন্ন হলেও মুসলিম মহিলাদের সম্মান করত আজকের যুগের কাফেরদের মধ্যে এটুকু সম্মান একদমই দেখা যায় না বদরযুদ্ধের আরেক বন্দী ছিল আবু আজ্জা সে বলেন হে আল্লাহ রসুল আপনি তো আমার আর্থিক অবস্থার কথা জানেন আমি দরিদ্র এবং আমার পরিবার আছে আমার প্রতি দয়া করুন আবু আজ ছিল গরিব তার মেয়েদের দেখাশোনা করার প্রয়োজন ছিল রসুল আলী হাসলাম তার প্রতি সহানুভূতিশীল হলেন তিনি বললেন আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিচ্ছি তুমি আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করবে না বদরে তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ কিন্তু এরপর যদি কখনো তোমাকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয় তাতে তুমি অস্বীকৃতি জানাবে আবু আজ্জা এই শর্তে রাজি হয় ফলে তাকে মুক্তি দেয়া হয় কিন্তু ওহদের যুদ্ধে কুরাইশা তাকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করে এবং তাকে যুদ্ধে আনতে সক্ষম হয় আবার সে মুসলিমদের হাতে ধরা পড়ে এবং এবারও দারিদ্রে ছুতো দিয়ে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু রসল সাল্লু আলি ওসলাম এবার তাকে আর কোন সুযোগ দিলেন না তিনি বললেন তুমি দারিতে হাত বুলিয়ে বলে বলবে আমি মুহাম্মদকে দুইবার ধোকা দিয়েছি এই সুযোগ তোমাকে আমি দেব না রসল্লাহ আবেগী আবেগিকথায় গলে যেতেন না তাকে সহজে ঠকানো বা প্রতারিত করা যেত না তিনি দয়ালু সহানুভূতিশীল সহিষ্ট ছিলেন সত্যি কিন্তু কেউ তার সরলতার সুযোগ নিয়ে মুসলিমদের ক্ষতি করবে এটা তিনি মেনে নিতেন না আবু আজ্জাকে উহুদের যুদ্ধের পর সেখানেই শিরোচ্ছেদ করা হয় রসুলুল্লাহ বললেন মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা একজন মুসলিমের এতটা সরল মনে হওয়া উচিত নয় যে সে যা শুনবে তাই বিশ্বাস করবে এবং মিডিয়ার চটকদার কথায় বিভ্রান্ত হয়ে যাবে কারা ইসলাম ও মুসলিমদের উপকার করে এবং কারা ইসলাম ও মুসলিমদের ক্ষতি করে এই ব্যাপারে একজন মুসলিমের সতর্ক থাকা উচিত আমরের কাহিনীতে সোহাইল ছিলেন কোরাইশদের উচ্চ বংশীয় এক নেতা যুদ্ধে তাকে একজন বন্দী হিসেবে আটক করা হয় ইসলামের বিরুদ্ধে প্রচারণায় তিনি ছিলেন একজন সচল সক্রিয় তার বাগ্মিতা ও সুশীল ভাষা ব্যবহার করে তিনি ইসলামের বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়াতেন অমর আব্দুল্লা সাল আলী আসালামকে বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি সুহাইল বিন আমরের সামনের দুটো দাঁত ফেলে দিই তার জিব্বা ঝুলে থাকবে সে আর কখনো আপনার বিরুদ্ধে আজেবাজে কথা বলতে পারবে না রসুল্লাহ বললেন না আমি তার অঙ্গহানি করব না কেননা তাতে আল্লাহ আমার অঙ্গহানি করতে পারেন শত্রুর সাথে এরূপ ব্যবহার করা ইসলামের পন্থা নয় তখন রসল বললেন হতে পারে সে কোনোদিন এমন অবস্থানে থাকবে যেদিন তার সমালোচনা করার সুযোগ তোমার থাকবে না রসুল্লাহ আলহিম আশা করছিলেন হয়তো একদিন ইসলামের পক্ষেই সুহাইল কথা বলবে আল্লাহ রসুলের এই আশা সত্যি হয়েছিল রসুল্লাহর মৃত্যুর পর আরব গোত্রগুলো যখন ইসলাম ত্যাগ করা শুরু করল তখন সুহাইল এবং আমরের কারণে মক্কার লোকেরা ইসলামের উপর দৃঢ় ছিল তিনি বলতেন হে কুরাইশের লোকজন সবার শেষে ইসলাম গ্রহণ করে সবার আগে তা ত্যাগ করে বসো যার উপর আমাদের সন্দেহ জাগবে তার শিরোচ্ছেদ করা হবে এই কথাগুলো মক্কার লোকজনকে ইসলামের প্রতি অটল থাকতে সাহায্য করে যুদ্ধবন্দুদের মধ্যে যাদের মুক্তিপণ আদায় করার সামর্থ্য ছিল না কিন্তু অক্ষর জ্ঞান ছিল তাদেরকে রসল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যদি তুমি জন শিশুকে পড়তে ও লিখতে শিখাতে পারো তবে সেটাই তোমার মুক্তিপণ হবে শিক্ষা ও সাক্ষরতার উপর ইসলামের গুরুত্ব এই ঘটনা থেকে বোঝা যায় জেনে নেওয়া যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলামের বিধান কি কি যুদ্ধবন্দীদের ভাগ্য কি হবে তা নির্ভর করবে মুসলিম ইমামের সিদ্ধান্তের উপর তিনি চারটি কাজের যে কোনো একটি করতে পারেন এক তিনি তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারেন যেমনটা করা হয়েছিল উকপা ইবেন আবি মোয়াইদ এবং নজর এবেন হারিসের সাথে দুই তাদেরকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিতে পারেন বদরের যুদ্ধে আবু আজজার উপর এই বিধান প্রয়োগ করা হয়েছিল তিন মুক্তিপণের বিনিময়ে মুক্তিদান করতে পারেন যেটা হয়েছিল বদরের অনেক যুদ্ধবন্দীদের উপর চার যুদ্ধবন্দীদের দাস বানাতে পারেন এই বিধান প্রয়োগ করা হয়েছিল বনকুরাইজার নারী ও শিশুদের উপর বনকুরাইজার যুদ্ধে যুদ্ধবন্দী পুরুষদের হত্যা করা হয় এবং নারী ও শিশুদের দাস বানানো হয় এই রায়টি দিয়েছিলেন শাহ আদেবের মোয়াজ আনহু আমরা ভবিষ্যতে এই ঘটনাটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এখানে বলে রাখা ভালো যুদ্ধবন্দীদের ব্যাপারে মুসলিমদের নিজস্ব সরিয়া আছে এই ব্যাপারে প্রার্থী মানবরচিত আইন মানতে মুসলিমরা বাধ্য নয় মুসলিমরা কেবল তাদের নিজস্ব শরিয়া মানতে বাধ্য জেনেভা কনভেনশন নয় সংক্ষেপে জেনে নেওয়া যাক বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের মর্যাদা বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা বিশেষ সম্মানে সম্মানিত জিবরির লসুল্লাহ সাল্লু আলী আসালামকে একদিন জিজ্ঞেস করলেন বদরে অংশনে নেওয়া সাহাবিদের আপনি কি হিসেবে বিবেচনা করেন রসুল্লাহ উত্তর দিলেন মুসলিমদের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ বললেন বদর যুদ্ধে অংশ নেওয়া ফেরেস্তারাও অনুরূপ বদর শুধু মুসলিমদের জন্য নয় বরং সে যুদ্ধে অংশ গ্রহণকারী ফেরস্তাদের জন্যও একটি বিশেষ ঘটনা এই প্রসঙ্গে হাতি বিবেন আবি একটি বিখ্যাত ঘটনা আছে তিনি ছিলেন বদরি সাহাবি কিন্তু একবার রসুল্লাহ সাল্লু আলিউসালামের সাথে বিশ্বাসঘাতকতা করে মক্কাল লোকদের কাছে রসুল্লার মক্কা অভিযানের পরিকল্পনা ফাঁস করে দিয়ে একটি চিঠি পাঠান কাশে তিনি করেছিলেন নিজের পরিবারের রক্ষা করার জন্য এই খবর জানা জানাজানি হলে অমর ইবনুল খাত্তা ব্রাজিয়াল্লাহ আহু রসুল্লাহ সাল্লু আলি হাসলামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি তাকে মেরে ফেলি সে একটা মুনাফিক রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম বলেন ওমার সম্ভবত আল্লাহ বদরের লোকজনদের দিকে তাকিয়ে বলেছেন তোমরা যা খুশি কর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে ওমারের চোখ অস্ত্র সজল হয়ে ওঠে শুধুমাত্র বদরযুদ্ধে অংশ নেবার কারণে একটি বড় অপরাধ করেও হাতি বিবেন আবিবাল তার আনহু মাফ পেয়ে যান এই ঘটনাটি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বদরযুদ্ধে প্রত্যক্ষ প্রভাব ছাড়াও কিছু পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাই বদরযুদ্ধ আরব রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসে মুসলিমদের আরবরা সমীহের চোখে দেখতে শুরু করে এতদিন পর্যন্ত কোরাইশদের চ্যালেঞ্জ করার মতো কোন আদর্শিক বা রাজনৈতিক শক্তি আরও ছিল না কোরাইশদের সাথে অন্যান্য গোত্র যেমন হাওয়াজিনদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু হাওয়াজিন নতুন কোন ধর্মবিশ্বাসে বিশ্বাসী ছিল না তারাও ছিল মুশ্রিক অন্যদিকে মুসলিমরা কোরাইশের শুধু রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেনি বরং তারা মুশ্রিকদের বিশ্বাস রীতিনীতি সব কিছুকে চ্যালেঞ্জ করে সম্পূর্ণ নতুন একটি জীবন ব্যবস্থার আলোকে তাদের জীবন ও সমাজ পরিচালনা করছে বদরের পূর্বে মুসলিমদের তেমন কেউ আমলে নিত না কিন্তু বদরের যুদ্ধ পুরো সমীকরণ পাল্টে দেয় এখন বিষয়টা আগের মতো নেই মুসলিমদের উপর আক্রমণ চালাতে হলে অন্তত কোরআ অ চিন্তা করবে বদরের আগে মদিনায় কাফিররা ছিল এদের অনেকেই ইসলামের প্রতি এদের অসন্তোষ ও শত্রুতা সরাসরি প্রকাশ করে বেড়াত মুসলিমদের হাতে ক্ষমতা ছিল সত্যি কিন্তু প্রত্যেক শত্রুকে দমন করার মতো সামর্থ্য বা পরিস্থিতি তখন মুসলিমদের ছিল না কিন্তু যুদ্ধের পর মদিনা যারা ইসলামের শত্রু ছিল তারা নিজে থেকে চুপসে যায় তারা উপলব্ধি করে মুসলিমদের সাথে সরাসরি শত্রুতা করে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না আর বদরের যুদ্ধের পর নতুন এক শ্রেণীর মানুষের উদ্ভব হয় এরা হচ্ছে আল মুনাফি আল্লাহ তালা এদের ব্যাপারে কোরআনে বলেন তারা এর মধ্যে দতুল্যমান না এদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না নিসা আয়াত ১৪৩। অর্থাৎ কিছুদিন আগেও যারা ইসলামের আগমনে খুশি হতে পারেনি তারা নিজেদের গা বাঁচাতে এবং সমাজে নিজেদের অবস্থান ধরে রাখতে ইসলাম গ্রহণ করে আমরা আগেই বলেছি মোদিনায় ছিল মুসলিম মস্রিক এবং ইহুদি এই তিন ধর্মের লোক বদরের যুদ্ধের পর হাতে গোনা কয়েকজন লোক বাদে প্রায় সকল মুশরিক ইসলাম গ্রহণ করে এবং মুসলিম হয়ে যায় আর এদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছিল শুধুমাত্র দুনিয়ার কারণে অর্থাৎ তাদের অন্তরে আগে থেকেই কুফরি পোষণ করত বাহ্যিকভাবে তারা ছিল মুসলিম কিন্তু কার্যত তারা ছিল কাফের এরাই হল মুনাফিক শ্রেণী যারা মুসলিমদের মধ্যেই গণ্য হত কিন্তু তারা আসলে মুসলিম ছিল না পবিত্র করা আনে অসংখ্য আয়াতে আল্লাহ মুনাফিক শ্রেণীর কথা উল্লেখ করেছেন তাদের অন্তরের কু অভিপ্রায় বিদ্বেষ চেপে রাখা শত্রুতা আর সরযন্ত্র নিয়ে কথা বলেছেন মদিনার এই মুনাফিকরা মুসলিমদের বিজয় দেখে খুশি হতে পারেনি কিন্তু প্রকাশ্যে সেই কথা ঘোষণা দেবার মতো সাহস কিংবা শক্তি তাদের ছিল না তারা প্রকাশ্যে ইসলামকে স্বীকৃতি দিল ঠিকই কিন্তু বাইরে থেকে তাদের মনের অবস্থা বোঝার উপায় ছিল না কারণ তারা মুসলিমদের মতো সালাত আদায় করত রোজা রাখত এমনকি জাকাত দিত কিন্তু মন থেকে তারা ইসলামকে অপছন্দ করত মুসলিমদের ঘৃণা করত এবং চাইতো যেন ইসলাম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় তখন আধিপত্য ছিল ইসলামের আর মুসলিমরা ছিল শক্তিশালী তাই তারা মনের কথা ব্যক্ত করা সাহস করত না কিন্তু যখনই তারা মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ এসেছে দেখত তখনই তার মাথা চাড়া দিয়ে উঠত মুখ দিয়ে এমন কথা বলে বসত যা শুনলে বোঝা যেত এরা মুসলিমদের কল্যাণ চায় না মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো তারা মুসলিমদের বিজয় দেখলে নীরব থাকে আর পরাজয় দেখলে সরব হয়ে ওঠে এই মুনাফিকরা তখন মুসলিমদের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করতে শুরু করে সকল শত্রুদের মধ্যে তারাই ছিল সবচেয়ে বেশি বিপজ্জনক কেননা তারা মুসলিমদের সাথে থাকত এবং তাদের কাছে সব খবর খবর থাকত তারা এই তথ্যগুলো চুরি করে বহি কাছে পাচার করে দিত এদেরকে সাহস্তা করাও সহজ ছিল না কারণ তারা তাদের কুফরই প্রকাশ করত না আল্লাহতালা জানিয়ে দেবার আগ পর্যন্ত রসল সাল্লাহ আলীসাল্লামও এই ব্যাপারে কিছু জানতেন না আজকের পর থেকে আমাদের এই সিরিজে নিয়মিতভাবে এই দলটির কথা প্রসঙ্গ কমে আসতে থাকবে অন্যদিকে কুরাইশরা বদরে পরাজিত হয়ে একটা বড়সর শোর ধাক্কা খায় তাদের প্রথম সারীর নেতারা এই যুদ্ধে মারা পড়ে তাদের বড় বড় নেতারা বন্দী হয় তাদের মুক্তিপণ দিয়ে মুসলিমদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হয় প্রত্যেক পরিবারে শোকের ছায়া নেমে আসে কারণ হয়তো কারো বাবা মারা গেছে হয়তো কারো ভাই বন্দী হয়েছে সব মিলিয়ে বদর ছিল তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ডিজাস্টার তবে এই বিপর্যয়ে তারা একেবারে ভেস্তে যায়নি কারণ এই পরাজয়ের হাত ধরেই তারা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে আর এই পরাজয় থেকে ওহুদের যুদ্ধের সূত্রপাত আরেকটি বিষয় হচ্ছে এই পরাজয়ের কারণে অনেক কুরাইশ নেতা কিছুটা নড়ে চড়ে বসে তাদের কেউ কেউ বুঝতে পারে দিন ইসলাম হচ্ছে সত্য দিন আর এই পরাজয়ে তাদের অনেকের মনে দাগ কাটে কয়েক বছর পরেই এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যখন হুদাইবিয়ার সন্ধির পর অনুকূল পরিবেশ পেয়ে কিছু কুরাইশ নেতা ইসলাম গ্রহণ করে অন্যদিকে ইহুদিদের অবস্থা আগের থেকে শোচনীয় হয় মুসলিমরা এখন মদিনাতে থেকে বলনয়। বরং মদিনার বাইরেও ক্ষমতা বিস্তার করতে শুরু করেছে এই বিষয়টা ছিল ইহুদিদের জন্য ভীতিকর কারণ তারা মদিনায় তাদের ক্ষমতা আস্তে আস্তে খর্ব হয়ে আসছিল কিন্তু এরপরও ইহুদিরা হাল ছাড়েনি যখন তারা দেখল তারা নিজেরা মুসলিমদের সাথে পেরে উঠবে না তখন তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলো। যেমন মুসলিমদের দুর্বল করে দেবার জন্য তাদের মধ্যে জাতীয়তাবাদী বিভেদ উসকে দিতে চাইল তারা বহিশত্রুদের সাথে যোগাযোগ করা শুরু করল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালামকে গুপ্ত করার চেষ্টা করলো। পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা হবে বদরের ইমিডিয়েট রিয়াকশন হিসেবে কুরাইস্টার রসুল্লাহ সাল্লু আলীমামকে হত্যা করার চেষ্টা চালায় অমায়ার এবেন ওয়াহাদ ছিল কুরাইশের মধ্যে অন্যতম নিকৃষ্ট লোক একদিন সে সফওয়াল ইবেন ওমাইয়ার সাথে কাবার পাশে বসেছিল এবং বলছিল যদি আমার এত ঋণ না থাকতো। যদি বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করা না হতো তাহলে আমি নিজেই মোহাম্মদকে গুপ্ত হত্যা করতাম সাফন এই কথা সুযোগ নিয়ে বলল তুমি চিন্তা করো না আমি আছি যদি তোমার কিছু হয় আমি তোমার ঋণ পরিশোধ করে দেব আর তোমার বাচ্চাদেরও দেখাশোনা করব। অমায় রেবেন ওয়াহাব সাফওয়ানের সাথে পরামর্শ করে ঠিক করলো যে সে রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লামকে হত্যা করতে মদিনা যাবে অমায়ের তার দরবারি বিষের মধ্যে ভালো করে চুবিয়ে বিষ মাখিয়ে নিল তারপর সেটি নিয়ে মদিনায় গেল মদিনার রাস্তায় সে হাঁটছে পথের মধ্যে পড়ল একটি ছোট কাটা সমাবেশ সেখানে ওমার এবনুল খত্তার রাজিয়াল্লাহ আনহু কিছু লোকের সাথে যুদ্ধ নিয়ে গল্প করছিলেন মুসলিমদের মাঝে তখনও বদরের রেশ কাটেনি সবার মুখে বদর নিয়ে কথা যারা বদরে অংশ নেয়নি তারা আগ্রহ ভরে উমারের মুখে বদরের কথা শুনছে ওমায় এ বিন ওয়াহাবকে দেখে ওমার বলে উঠলেন আল্লাহর দুশ্মন উমায় বিন ওয়াহাব এই কুকুরটা ভালো কোনো উদ্দেশ্যে এখানে আসেনি ওমারের ফিরাসা ছিল তিনি মানুষের চেহারা দেখেই তার ব্যাপারে অনেক কিছু ঠিক ঠিক ধারণা করতে পারতেন ওমায়েরকে দেখামাত্র তিনি সেখান থেকে উঠে গিয়ে তাকে খপ করে ধরে ফেললেন আর তার তরবারি বের করে তার গলায় ঠেকালেন তারপর তাকে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছে নিয়ে গেলেন আর বললেন ইয়া আল্লাহর রসুল আল্লাহর এই শত্রু কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি রসুল্লাহ সাল্লু আলিহালাম বললেন ওমার তাকে ছেড়ে দাও আমি দেখছি বিষয়টা অমায় রবুল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন কিন্তু অন্যান্য সাহাবাদের বলে দিলেন তারা যেন অমায় রেবিন ওয়াহাবকে চোখে চোখে রাখে এবং রসুল্লাহকে পাহারা দিয়ে রাখে অমায় রেবেন ওয়াহাব রসুল্লাহকে সম্ভাষণ জানালো শুভ সকাল রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বললেন আল্লাহ আমাদের এই কথার পরিবর্তে একটি উত্তম সম্ভাষণ শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অমায় রেবিন ওয়াহাব বলল খুব বেশি দিন হয়নি আপনি এই সম্ভাষণ ব্যবহার করছেন রসুল্লাহ সাল্লু আলী আসালাম এই নিয়ে কথা বাড়ালেন না তিনি আসল কথায় চলে গেলেন তুমি কেন এসেছ বলো তো সে বলল আমি এসেছি আমার ছেলেকে ছাড়িয়ে নিতে তার ছেলের নাম ওয়াহাব সে বদরে যুদ্ধবন্দী হয়েছিল সত্যি কিন্তু এটা ছিল তার মদিনায় ঢোকার অজুহাত মাত্র রসুল্লাহ সাল্লু আলী আসসালাম বললেন সত্যি করে বলো তুমি কেন এসেছ ওমায়ের জোর দিয়ে বলল সে তার ছেলেকে মুক্ত করতেই এসেছে রসলুল্লাহ সাল্লু আলী আসালাম বললেন আচ্ছা তাহলে তুমি তরবারি কেন বহন করছ অমায়ের জবাব দিল ধ্বংস হোক এই তরবারি এই তরবারি আমাদের জন্য ভালো কিছু বই আনেনি রসল সালু আলী আসালাম তাকে বললেন না তুমি মিথ্যা বলছ তুমি এসেছ আমাকে হত্যা করতে তুমি কাবার পাশে বসে সাফওয়ানের সাথে পরামর্শ করেছ তুমি তাকে বলেছ যে যদি তুমি দেনায় জর্জরিত না হতে তোমার বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করতে না হতো তাহলে তুমি আমাকে হত্যা করতে এরপর সাফওয়ান তোমাকে বলেছে যদি তোমার কিছু হয় তখন আমি তোমার দেনা পরিশোধ করে দেব আর আমি তোমার বাচ্চাদেরকে দেখাশোনা করব এরপর তুমি সাফওয়ানের সাথে এই মর্মে রাজি হয়েছ যে তুমি এই ব্যাপারটি গোপন রাখবে এবং তুমি কাউকে এই কথা জানাবে না ওমায়ের অবাক হয়ে গেল সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আর কেউ আমার ও সাফওয়ানের এই কথোপকথন আরি পেতে শুনিনি নিশ্চয়ই আল্লাহ আপনাকে এই কথোপকথনের কথা জানিয়ে দিয়েছেন রসুল্লাহ বললেন তোমাদের এই ভাইকে তোমরা সাহায্য করো তাকে কোরআন শিক্ষা দাও এবং তার ছেলেকে মুক্ত করে দাও এভাবে অমায়ের বিন ওয়াহাব মুসলিম হয়ে মক্কায় ফিরে গেলেন ওদিকে সাফওয়ান মক্কার লোকদের আশ্বস্ত করেছিলেন শীঘ্রই তোমরা এমন খবর শুনবে যা তোমাদেরকে বদরে দুঃখ ভুলিয়ে দেবে কিন্তু সাফওয়ানের আশায় গোড়ে বালি ঢেলে দিয়ে ওমায়ের বিন ওয়াহাব মক্কায় ফিরে এসে ইসলামের ঘোষণা দিলেন সাফওয়ান প্রচন্ড রেগে গেল সে পন করল আর কখনও ওমায়ের সাথে কথা বলবে না অমায়ের দীর্ঘদিনের বন্ধু সাফওয়ান শুধুমাত্র দিন ইসলামের কারণে অমায়ের শত্রু হয়ে গেল এই ঘটনা থেকে কয়েকটি বিষয় লক্ষণীয় এক নম্বর যুদ্ধ মানেই কেবল ময়দানের যুদ্ধ নয় গুপ্ত হত্যা করাও এক ধরনের যুদ্ধ কাফিররা ইসলামের দার বিরোধিতা করে কিংবা ময়দানে মুসলিম মুজাহিদ সেনাদের হত্যা করে খান্ত হয় না বরং তারা গুপ্ত হত্যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বদের হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ইসলামের অগ্রযাত্রা রুখে দিতে চায় ইসলামের ইতিহাসে এরকম ঘটনা অসংখ্য এই ঘটনায় সাফান ইবেন ওমাইয়া তাই করেছে সে অমায়ের ইবেন ওয়াহাবের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে গুপ্ত হত্যার কাজটি সেরে নিতে চেয়েছে এমনটা প্রায় হয়ে থাকে যাতে টাকা পয়সা আছে তারা গরিব বা দুর্বল কাউকে দিয়ে নোংরা কাজটি করিয়ে নিতে চায় ওমায় রেবিন ওয়াহাবের আর্থিক টানাপোড়ায়ন ছিল তাই সে নবীজ সাল্লু আলী ওয়াস্লামকে হত্যা করতে চেয়েছে যদিও সে উদ্দেশ্য আলহামদুলিল্লাহ সফল হয়নি উল্টো সে মুসলিম হয়ে তার বন্ধু সাফওয়ানের চক্ষুসুলে পরিণত হয়েছে দুই নম্বর বদরে মুসলিমরা বিজয়ী হলেও মদিনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন পড়ে ওমায় আব্দুল খাতের বাদেল আনহু এই ঘটনায় একজন দক্ষ নিরাপত্তা কর্মীর মতো কাজ করেছেন তিনি সন্দেহ হওয়া মাত্রই ওমায়েরকে গ্রেফতার করেছেন কাজেই বিজয় আসলেই হাল ছেড়ে দেওয়া যাবে না যুদ্ধ কখনো থেমে থাকে না তাই কাফিরদের আক্রমণ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা থাকা প্রয়োজন তিন নম্বর মুসলিমদের নিজেদের দিনের শিক্ষা ও রীতিনীতি নিয়ে গর্ব করা উচিত বিশেষ করে শত্রুদের সামনে বর্তমান সময়ে যখন কাফিররা মুসলিমদের সাথে শক্তিশালী স্বাভাবিকভাবেই মুসলিমরা কাফিরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে কাফিরদের সভ্যতা তাদের আচার সংস্কৃতি মুসলিমরা গ্রহণ করে নিচ্ছে ওমায়ের যখন আল্লাহ আলী কুরাইশি কায়দায় সম্ভাষণ জানাল তখন নবীজি সাল্লাহু আলী ওয়াসালাম তাকে জবাব দিয়েছেন ইসলামের সম্বাসন সালাম দিয়ে শুধু তাই নয় তিনি এও বলেছেন এই সম্বাসন হচ্ছে জান্নাতীতে সম্ভাষণ ছোটখাটো এই সমস্ত ব্যাপারে মুসলিমদের উচিত রসল সাল্লাহুলো অনুসরণ করা এবং এটা নিয়ে বিব্রত বা লজ্জিত না হওয়া ব্যক্তিগত রসল না। যে ওমায়ের তাকে হত্যা করতে এসেছিল সেই ওমায়ের যখন মুসলিম হয়ে গেল তখন সাথে সাথে তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং তার ছেলেকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিলেন শুধু তাই নয় অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমাদের ভাই অমায়েরকে তোমরা সাহায্য করো এবং পাঁচ নম্বর সত্যিকারে মন থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে বা ইসলাম পালনের চেষ্টা করে তবে তার কথা কাজে আচরণে তার প্রতিফলন ঘটবেই অমায়ের বেন ওয়াহাব যিনি ক্রাইশদের মধ্যে একজন খুব জঘন্য ধরনের লোক ছিলেন তিনি এই ঘটনার পর ইসলামের একজন দায়ীতে পরিণত হলেন মুসলিমদের উপর নিপীড়ন করার পরিবর্তে এবার তিনি সেসব মানুষকে পীড়া দিতে থাকলেন যারা মুসলিমদেরকে পীড়া দিত অনেক লোক অমা এরবেন ওয়াহাবের দাওয়াতের ফলে মুসলিম হয়েছিল তিনি ছিলেন একজন সাহসী মুজাহিদ অমার রানহ তাকে এক হাজার মুজাহিদের সমান তুলনা করেছিলেন কাজেই ইসলাম কেবল মুখে দাবি করার বিষয় নয় মুখে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ইসলামের সূচনা এবং কাজে তার প্রমাণ একজন মানুষ যদি ইসলাম পালনে সচষ্ট হয় তবে সে নিয়মিত আল্লাহর ইবাদত করবে সুন্দর আচরণ করবে ভালো কাজে আগ্রহ পাবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে যদি তা না হয় তবে বুঝতে হবে ইসলাম কেবল তার মুখের দাবিতে সীমাবদ্ধ অন্তরে ইসলামের কোনো প্রভাব নেই আল্লাহ আল্লাহতালা শুধু মুখের সাক্ষ্য নয় বরং কাজেও সেটা প্রমাণ চান তাই ইমান ও আমল এই দুটো নিয়েই মুসলিম আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি তবে দুটিই প্রয়োজন আজকের পর্ব আমরা শেষ করব বদর যুদ্ধ থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে আলোচনা করে আর আজকের এই পর্বের মাধ্যমে আমাদের বদর সংক্রান্ত আলোচনা শেষ হবে মোট পাঁচটি পর্বে আমরা বদর নিয়ে আলোচনা করেছি এই পর্যন্ত আমরা আলোচনা করেছি বদর যুদ্ধের প্রেক্ষাপট দুই পক্ষের প্রস্তুতি এবং পরিসংখ্যান ময়দানের কাহিনী এবং যুদ্ধ পরবর্তী কিছু ঘটনা ও প্রাসঙ্গিক বিধান নিয়ে কিন্তু আমাদের এই জানা নিছক গল্পই থেকে যাবে কোনই কাজে আসবে না যদি না আমরা এর থেকে শিক্ষা লাভ করে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তাই বদর সংক্রান্ত আলোচনা শেষ করার আগে কিছু শিক্ষা নিয়ে আলোচনা না করলেই নয় বদরযুদ্ধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে বিজয় সৈন্যসামন্ত বা বাতাদের অস্ত্র মাধ্যমে আসে না বরং আল্লাহতালা এগুলোকে কাজে লাগানোর তৌফিক দেন এবং তিনিই বিজয় দান করেন দুনিয়াবি পরিসংখ্যান আর তত্ত্ব যদি একমাত্র সত্য আর বাস্তবতা হত তবে যুদ্ধে মুসলিমদের জয় হবার কোন কারণ ছিল না কোরাইশদের হেরে যাবার কোন কারণ ছিল না কিন্তু হয়েছে ঠিক উল্টোটা মুসলিমরা কোরাইশদের পরাজিত করেছে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার জিনিসগুলোকে তার ইচ্ছে অনুযায়ী কার পক্ষে কাজে লাগান কারো বিপক্ষে কাজে লাগান মানুষের হাতে ক্ষমতা খুবই সীমিত মানুষ অস্ত্রশস্ত্র নির্মাণ করে মনে করে এই অস্ত্র তাকে বিজয় এনে দেবে কিন্তু এই অশ্রুতি উপকৃত হবার যে ক্ষমতা সেটা মানুষের হাতে নয় সেটা আল্লাহর হাতে তাই আমরা মানুষেরা যখন দুনিয়াকে দেখি বিচার বিশ্লেষণ করি সেটা আমরা একটা সীমিত দৃষ্টিভঙ্গি থেকে করি আমরা যা দেখি তা সত্য তবে সেটাই একমাত্র সত্য নয় আমরা যা বিশ্লেষণ করি তা হয়তো মিথ্যা নয় কিন্তু আমরা বিশ্লেষণ করি আমাদের সীমিত জ্ঞান দিয়ে তাই আমাদের বিশ্লেষণই শেষ কথা নয় সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ ভালো এবং খারাপ তারই হাতে আমাদের হাতে কিছু সামান্য উপকরণ আছে মাত্র কিন্তু এই উপকরণগুলো আমাদের জয়ী বা পরাজয়ী করে না এই উপকরণগুলো শ্রেফ উপকরণ আল্লাহ তালাই নির্ধারণ করেন এই উপকরণগুলো দিয়ে আমরা উপকৃত হব নাকি ক্ষতির শিকার হব নাকি সেগুলো আদৌ কোনো কাজে আসবে কিনা তাই বদরের প্রথম শিক্ষা হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে বিজয়ের পর সাধারণত সৈন্যরা তাদের প্রশিক্ষণ দক্ষতা সাহসিকতা নিয়ে গর্ব করে কৃতিত্ব জাহির করার চেষ্টা করে কিন্তু আল্লাহ আজাল কখনোই বদরে মুসলিমদের বিজয়ের জন্য তাদের প্রশংসা করেননি আল্লাহ কোরআনে বলেন আর আল্লাহ এই সাহায্য এজন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তরে শান্তি আসে আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে যিনি পরাক্রান্ত বিজ্ঞানময় সুরা আল ইমরান আয়াত একশো ছাব্বিশ অন্য এক আয়তে আল্লাহ তাল্লা বলেন তোমরা তাদেরকে হত্যা করি বরং আল্লাহ তাদের হত্যা করেছেন তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করি বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন যাতে তিনি মৌমিনদেরকে এক সুন্দরতম পরীক্ষায় সফলতা সঙ্গে উত্তীর্ণ করতে পারেন আল্লাহ হলেন সর্বস্রতা, সর্বজ্ঞ সুর আনফাল সুতরাং কৃতিত্ব কেবল আল্লাহরই প্রাপ্য আল্লাহ আল্লাহতালা মুসলিমদের জন্য কঠিন কাজকে সহজ করে দেন নিজেদের যোগ্যতায় মুসলিমরা বদরে বিজয় হয়নি বরং আল্লাহতালা তাদেরকে বিজয় করেছেন জীবনের যে কোনো অর্জন হোক তা ব্যবসা শিক্ষা দীক্ষা কিংবা দায়ী হিসেবে সফলতা শুধুমাত্র আল্লাহ তৌফিক দেন বলেই সম্ভব হয় আল্লাহ তালা আরো বলেন تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآَوَاكُمْ وَأَن يَدَكُمْ بِنَصْرِهِ وَرَزَقَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ شارن کرو جاخن تمرا شانخای چھلے کام اے زمین تما در مونے کرو رہا تو تمرا তোমরা সর্বদাই এই ভয় থাকতে যে কখন মানুষরা তোমাদের উপর চড়াও হবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিস্ক দান করেছেন যাতে তোমরা সক্রিয়া আদায় করো সুরা আয়াত ছাব্বিশ এই আয়াতে আল্লাহতালা মুসলিমদেরকে তাদের পূর্বের অবস্থান মনে করিয়ে দিচ্ছেন যে তারা ছিল সংখ্যায় কম নিপীড়িত এবং ভীত সন্ত্রস্ত কিন্তু আল্লাহ তাদের আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন এবং সবকিছু যোগান দিয়েছেন বদরে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল যেমন সৈন্যের সংখ্যা কম দেখা যুদ্ধের আগে বৃষ্টি হওয়া যুদ্ধের আগের রাতে মুসলিমদের শান্তিপূর্ণ ঘুম ফেরেশ অবতরণ উমাইয়া বিন খালাফ নিহত হওয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলী ওসালামের ভবিষ্যৎবাণী ফলে যাওয়া উকাশাবিন মেহজানের তরবারি যুদ্ধ ভেঙে যায় পরে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম একটি কাঠের গড়িকে সত্যিকারের তরবারিতে পরিণত করেন কাফের নেতৃবৃন্দের মৃত্যু যুদ্ধের আগে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম বলে রেখেছিলেন এই জায়গায় অমুক মারা যাবে ওই জায়গায় তমুক মারা যাবে তিনি যেসব জায়গায় যাদের মৃত্যু বলে হবে বলে দিয়েছিলেন ঠিক সে সে জায়গায় তাদের মৃত্যু হয় কাতারে বেন নোমান যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন তার একটি চোখ কোটো থেকে বের হয়ে ঝুলতে থাকে সাহবারা সেটা কেটে ফেলতে উত্তত হয়েছিলেন কিন্তু রসুল্ল সাল্লু আলী আসলাম তাদের তা করতে মানা করলেন নবিজি সেই ঝুলে থাকা চোখটি হাতে নিয়ে কোটরের ভিতরে আবার বসিয়ে হাত বুলিয়ে দিলেন কাতাদা বলেন ওই ঘটনার পর থেকে সেই চোখে আমি অন্য চোখ থেকেও ভালো দেখতে পেতাম আল আব্বাসের অর্থ সম্পদ কোথায় আছে সে ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলি হাসলাম ওয়াহি মারফত জেনে যাওয়া এবং ওমায় রবেন ওয়াহাবের গুপ্ত হত্যার পরিকল্পনা প্রকাশ হয়ে যাওয়া যুদ্ধের এই ঘটনাগুলো ঘটেছিল আল্লাহর ইচ্ছায় প্রতিটি ঘটনাই অলৌকিক কোরআন ছাড়াও রসুলুল্লাহ সাল্ল আলি ওসলামের জীবনে অনেক মৌজিজা ছিল সেগুলো বেশিরভাগই ঘটেছিল জিহাদের সময়ে তালার বেশিরভাগ আউলিয়ার কারামত ঘটে জিহাদের সময়ে বদরের দ্বিতীয় শিক্ষা হল আলওয়ালাওয়ালবারা এই শিক্ষাটি মুসলিমরা আজ ফুলতে বসেছে আলওয়ালাওয়ালবারা মানে কি এর অর্থ হচ্ছে কারা মুসলিমদের আপন এবং কারা মুসলিমদের পর একজন মুসলিমের ওয়ালা অর্থাৎ বিশ্বস্ততা হবে ইমানদারদের প্রতি আর যারা ইমান আনেনি তারা মুসলিমদের কখনও আপন হতে পারে না বদরের যুদ্ধে সৈনিকরা ইমানকে নিজেদের পরিবার থেকে প্রাধান্য দিয়েছিলেন নিজ পরিবারের কাফির সদস্যদের থেকে আল্লাহ ও তার রাসুল এবং মুমিন ভাইদেরকে বেশি আপন করে নিয়েছিলেন তার আল্লাহ ও রাসুলের প্রতি নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করেছিলেন এবং কুফরের সাথে সম্পর্ক ছেদ করেছিলেন ওয়ালা এবং বারা কেমন হতে পারে তার একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিদ্দিক আবু বকর রানহু বদরযুদ্ধে আবু বকর ছিলেন মুসলিমদের পক্ষে অন্যদিকে ছেলে আব্দুর রহমান ছিলেন কুফারদের পক্ষে এই ঘটনার কিছুদিন পরের কথা আব্দুর রহমান তার বাবাকে বললেন বাবা আমি আপনাকে বদরের দিন ময়দানে রেখেছিলাম কিন্তু আমি আপনাকে এড়িয়ে গেছি কারণ আমি আপনাকে আক্রমণ করতে চাইনি আবু বললেন সেদিন আমি তোমাকে দেখিনি যদি দেখতাম আমি তোমার পিছনিতাম এবং তোমাকে হত্যা করতাম আবুক রাজু নিজ ছেলের সাথে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেননি কিন্তু ইমানের মূল্য রক্তের সম্পর্ক থেকেও দামি তাই তিনি নিজের ছেলেকে আল্লাহর জন্য হত্যা করতে চেয়েছিলেন ওয়ালা এবং বারার আরও একটি চমৎকার উদাহরণ শিখি মুসাব এবং ওমায় রাজ আহুর কাছ থেকে তার ভাই বদর যুদ্ধে মুশ্রিকদের পক্ষে যুদ্ধ করেছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল যখন তাকে বেঁধে রাখা হয় তখন মুসআ বললেন তার হাত ভালো করে বাঁধ দরির বাঁধন শক্ত করো তার মা বেশ ধনী তিনি তার ছেলের মুক্তির জন্য মুক্তিপণ দেবেন বন্দি ভাই আবু আজিজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মুস আনসারদেরকে এই কথাগুলো বললেন আবু আজিজ অবাক হয়ে গেল এই ভেবে যে কিভাবে একজন মানুষ তার ভাইকে শক্ত করে বাধা আর মুক্তিপণ চাওয়ার কথা বলতে পারে আবু আজিজ বলল ভাই তুমি আমার সাথে এমন আচরণ করলে মুস বললেন ভাই হিসেবে সে তোমার থেকে আমার কাছে বেশি আপন তিনি ইঙ্গিত করলেন সেই আনসারদের দিকে যে আবু আজিজকে ধরে রেখেছে এরাই হলো আমার সত্যিকারের ভাই তুমি ন ইসলামের কারণে আজকে এরা আমার ভাই যদিও তুমি আমার রক্তের ভাই কিন্তু তোমার কুফরি আমাদের মাঝে ব্যবধান সৃষ্টি করেছে এই ঘটনা আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেয় ইমানের মূল্য রক্ত সম্পর্ক থেকে অনেক দামি মুসআ তার ভাইকে উদ্দেশ্য করে ওভাবে রুড়োভাবে কথা না বললেও পারতেন তবুও তিনি বলেছেন ইচ্ছে করেই বলেছেন ভাইয়ের সাথে শত্রুতা প্রকাশ করেছেন কারণ তার ভাই ছিলেন একজন কাফের মক্কায় কোরাইস্টের মধ্যে কিছু তরুণ ছিল ইসলামের প্রতি আগ্রহী হয়ে ইসলাম গ্রহণ করেছিল এদের মধ্যে আবার কেউ কেউ কোরাইস্টের বিখ্যাত পরিবারের সন্তান আল্লাহ তাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভালো জানতেন সাধারণত তরুণরা একটু অন্যরকম হতে পছন্দ করে প্রায় তারা প্রচলিত প্রথা বা ট্রেন্ডের বিরুদ্ধে যেতে চায় এটাকে অনেকে স্মার্টনেস মনে করে কুরাইসদের মাঝেও এমন কিছু ছেলে পেলেছিল যারা ইসলাম গ্রহণ করেছিল ঝোকের বসে সম্ভবত ট্রেন্ডের বিপরীতে গিয়ে নিজেকে আলাদা কিছু দেখানোর মনোভাব থেকে তারা মুসলিম হয় এদের মধ্যে ছিল আলী বিন উমাইয়া বিন খালাফ আবুল কায়েস বিন আল ওয়ালিদ বিন মহিরা আবু কায়েস বিন ফকিহ আল হারিস বিন জামাআ এবং আল আউস বিন মোনাব্বিহ এরা সকলই ছিল ধনী কুরাইশ পরিবারের সন্তান তারা মুসলিম হয়েছিল কিন্তু ইসলামের জন্য কোনো প্রকার ত্যাগ ও কষ্ট স্বীকার করতে রাজি ছিল না কারণ তারা সত্যিকার অর্থে ইমান এনে মুসলিম হয়নি তাই তারা মক্কায় রয়ে যায় মদিনা হিজরত করেনি এরা ছিল বিগড়ে যাওয়া তরুণ আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ যা ছিল ফরজ তা থাকা সত্ত্বেও তারা হিজরত করেনি বলা চলে হিজরত করা ছিল তাদের জন্য একটা উটকো ঝামেলা তাই এই ঝামেলায় তারা যেতে রাজি হয়নি শুধু তাই নয় তাদের বাপ ও তাদের গোত্রদের সাথে বদলে যুদ্ধে অংশ নেয় তাদের শেষ পরিণতি কি ছিল ইবিন হিসাম বলেন তারা সকলেই বদরের যুদ্ধে নিহত হয় এরা সকলে ছিল কিন্তু মুসলিম হয়তো তারা যুদ্ধে অংশ নিতে চায়নি কিন্তু তাদের পরিণতি ছিল অবমাননাকর মৃত্যু ইসলামের অর্থ কেবল কালেমা পাঠ নয় ইসলামের সাথে জড়িয়ে আছে ত্যাগ শিকার নাম কাওয়াস্তে মুসলিমদের সাথে সত্যিকারে মুসলিমদের পার্থক্য এই যে সত্যিকারের মুসলিমরা ইসলামের খাতিরে ত্যাগ শিকার করতে প্রস্তুত থাকে এই মুসলিমরা যারা বদরে যুদ্ধে গাফিরদের সাথে এসেছিল হয়তো তারা নিতান্ত অনিচ্ছার সাথেই যুদ্ধে এসেছিল হয়তো তারা মুসলিমদের লক্ষ্য করে একটি তীরও ছোড়েনি দরবারি চালায়নি কিন্তু এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তু নাইয়সুমদিন শ্রী ওরজ কুম ওই ব্লকুতুর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 নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করেছিল ফেরেশ তারা তাদের যান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম সেরেস বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং এদের বাসস্থান হল জাহান্নাম কত নিকৃষ্ট সে আবাস সুরা আন্নিসা আয়াত সাতানব্বই ইসলাম অবহেলা বা হেলাফেলা করার দিন নয় ঠেলে ঠুলে ইসলাম পালন করলে এর কোনো মূল্য ইসলামে নেই ইসলাম গুরুত্বের সাথে নেয়ার দিন এটা কোনো পার্ট টাইম চাকরির মতো নয় কিংবা এমন নয় যে যখন খুশি করলাম আর মন না চাইলে ছেড়ে দিলাম কিংবা শখের মতো এই ধরনের ধর্মকর্মের স্থান ইসলামে নেই আল্লাহ আজ তোবাজাল যে জান্নাতের অঙ্গীকার করেছেন সেই জান্নাতের জন্য কষ্ট করতে হবে ইবের আব্বাস এই আয়তের ব্যাপারে মন্তব্য করেছেন যে মুশরিকদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের সাথে কিছু মুসলিম বদরে যোগ দিয়েছিল তাদের কেউ কেউ নিহত হয়েছে মুসলিমদের ছোড়া তীরে কেউ নিহত হয়েছে মুসলিমদের তরবাইতে তাই আল্লাহ তালাসুরা নিসার এই আয়াতটি নাজির করেছেন এই আয়াতে মক্কায় পড়ে থাকা এই সব নামকাওয়াস্তে মুসলিমদের কথাই বলা হয়েছে তাদের ইসলাম তাদের কোনো কাজে আসেনি মুসলিম হওয়া সত্ত্বেও তাদের ভাগ্যে জুটেছে জাহান নামের আগুন কেননা তারা হিজরত করেনি তৃতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রসুল্লাহ সাল্ল্লাহু আলী হাসালাম সেনাবাহিনীকে প্রস্তুত করেছিলেন তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করেছিলেন যুদ্ধের জন্য কৌশলগত বিবেচনায় সবচেয়ে ভালো স্থানটি নির্বাচন করেছিলেন তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিলেন এই সবকিছুর পর তিনি তাঁবুর ভেতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এটাই হল তাওয়ুলের অর্থ হল দুনিয়াবীর সকল উপায়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং আল্লাহ আজবাজ্জলের উপর ভরসা করা রসুল্লাহ সাল্লু আলহিম তার সাধ্যমতো সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এরপর তিনি আল্লাহ আজ তবাজ্জলের কাছে দোয়া করা আরম্ভ করেছিলেন একবার কিছু লোক অলসভাবে হাঁটছিল আর এমন ভাব করছিল যেন তারা জুহুদ করছে অমর আব্দুল খাতাব রাজিল্লাহ আহু জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা মোতাবক লুন আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে বলা হয় মোতাবককে লুন অমর রাজিল্লাহু এগিয়ে গিয়ে তাদেরকে লাঠি দিয়ে পিতুনি দিয়ে বললেন তোমরা কি জানো না যে আকাশ থেকে স্বর্ণ ও রূপার বৃষ্টি বর্ষণ হয় না যাও তোমরা কাজ করতে শেখো রসুল্লাহ সাল্লু আলী আসালাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করো তাহলে আল্লাহ তোমাদের পাখির মতো রিজিক প্রদান করবেন তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলে ভর পেটে বাড়ি ফেরে পাখিরা বাসায় বসে থাকে না তারা কাজ করতে বেরিয়ে যায় আর খাবার খুঁজে নেয় তাই তাওয়াক্কুলের মধ্যে সাধ্যমতো চেষ্টা করা বিষয়টি অন্তর্ভুক্ত কেউ চেষ্টা না করে এই দাবি করতে পারবে না যে আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছি যদিও চেষ্টায় সবকিছু নয় চেষ্টার উপর ভরসাও করা যাবে না নিজের বুদ্ধিমত্তা দক্ষতা অথবা দুনিয়াবে কোনো বিষয়ের উপর ভরসা করা চলবে না ভরসা ও নির্ভরতা কেবল আল্লাহর উপর তাই শুধু নিজের প্রচেষ্টার উপর নির্ভর করা কিংবা চেষ্টা না করে শুধু দোয়া করা এই দুইটি প্রান্তিকতা এবং বর্জনীয় চেষ্টা এবং তাওয়াকুল এই দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত আল্লাহতালা যদি চাইতেন কেবল ফেরেস্তাদের মাধ্যমেই মুশ্রিক বাহিনীদের পরাজিত করতে পারতেন কিন্তু এটা আল্লাহর রীতি নয় আল্লাহ আল্লাহতালা দেখতে চান কে তার দিনের জন্য আন্তরিকভাবে যুদ্ধ করতে চায় কষ্ট করতে চায় তাকে তিনি সাহায্য করেন এই সাহায্য কারো মুখে চামচ তুলে দিয়ে খাই দেওয়ার মতো নয় অনেক মুসলিম প্রশ্ন করে আল্লাহ কেন সাহায্য করছেন না এর উত্তর হচ্ছে বান্দার পক্ষ থেকে যথাযথ প্রচেষ্টার অভাব একজন ইমানদার যখন তার সাধ্যমতো চেষ্টা করে তখন আল্লাহ তালা তাকে সাহায্য করেন মারিয়া মালাইসালাম যখন মাত্র শিশু সন্তান প্রসব করেছেন তখন আল্লাহ তাকে বলেছিলেন যে তিনি যাতে খেজুরের গাছের কাণ্ড ধরে নাড়া দেন একজন প্রসূতি মা সন্তান প্রসবের পর প্রচণ্ড দুর্বল থাকে তার জন্য খেজুর কাছের কাণ্ড ধরে ঝাঁকি দেওয়া রীতিমতো অসম্ভব এরপরেও আল্লাহতালা মারিয়ামকে তাই করতে বলেছেন কারণ আল্লাহ আল্লাহতালা চান বান্দার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করুক আল্লাহ চাইলে মারিয়ামকে এমনি খেজুর দিতে পারতেন কিন্তু না তিনি চেয়েছেন মারিয়াম তার স্বার্থে যা আছে তা করুক আর এরপর তিনি তাকে খাবার দিয়েছেন আল্লাহ যদি এমনিতেই সাহায্য করতেন তবে তার বান্দারা দুর্বল অপ্রস্তুত ও অলস হয়ে পড়ে থাকত কিন্তু আল্লাহ তা চান না আর তাই বান্দা যখন প্রথম পদক্ষেপ নেয় আল্লাহ তাকে সাহায্য করেন চতুর্থ শিক্ষাটি হচ্ছে সত্য নিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না বরং সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় আমরা জানি বদরের দিন হচ্ছে আলফোরকানের দিন যেদিন সত্য আর মিথ্যাকে পরিষ্কারভাবে আলাদা করে দিয়েছেন আল্লাহ তালা বদরের যুদ্ধ হয়েছিল এমন একটা সময়ে যখন গোটা পৃথিবী ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষ মূর্তি পূজা করত আল্লা সাথে অন্য উপাস্যে শির্ক করত স্বৈরাচারীরা তাদের খেয়ালখসি মতো মানুষকে শাসন করত এমনই এক সময়ে আল্লাহ তালা তাওহিদকে শিরকের বিরুদ্ধে বিজয়ী করেছেন ইসলামকে জাহিলিয়তের বিরুদ্ধে শক্তিশালী করেছেন এই যুদ্ধ নিছক ক্ষমতার যুদ্ধ ছিল না বরং এই যুদ্ধ ছিল সত্যের দল আর মিথ্যার দলের বিরুদ্ধে যুদ্ধ আমরা মুসলিমরা এটা ভেবে প্রায় আত্মতুষ্টি ঠেকুর তুলি যে ইসলাম হল সত্য ধর্ম আর সঠিক ধর্মবিশ্বাসে বিশ্বাসী তাই আমাদের কোনো চিন্তা নেই কোন সন্দেহ নেই যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম কিন্তু বিষয়টা এখানে শেষ নয় তাত্ত্বিকভাবে ইসলাম সত্য হলেও দুনিয়ার বুকে কি আজকে ইসলাম বিজয়ী দুনিয়ার বুকে কি আল্লাহর দিনের সার্বভৌমত্ব আছে নাকি মানুষের বানানো আইনের কোন সন্দেহ নেই মুসলিমরা সঠিক আকিদা বিশ্বাসের অনুসারী হওয়া সত্ত্বেও আজকে পরাজিত কারণ সত্যকে বিজয় করার জন্য তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিশ্রম নেই আল্লা বদর যুদ্ধ প্রসঙ্গে বলেছেন তিনি এই যুদ্ধ চেয়েছেন কারণ তিনি চান সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে আর মিথ্যাকে চিহ্নিত করতে কাজী দিন ইসলাম সত্য হওয়া আর সত্য হিসেবে বিজয় হওয়া দুটো এক নয় মুসলিমদের শুধু দিনের সত্যতা তাত্ত্বিক প্রমাণ নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না এই সত্যকে বাস্তব রূপ দিতে হবে পঞ্চম শিক্ষা ইসলামে স্বজনপ্রীতি নেই বদর বদরযুদ্ধে রসুল্লাহ সাল্লু আলী আসলামের চাচা আল আব্বাস বন্দী হয়েছিলেন কারণ তিনি মুশ্রিক বাহিনীর সাথে যুদ্ধ করতে এসেছিলেন এবং এই কারণে তার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয় যা একটু আগেই আমরা আলোচনা করেছি কিন্তু আনসাররা আল আব্বাসের কাছ থেকে মুক্তিপণ চাইতে অস্বস্তিবোধ করেছিলেন যেহেতু আব্বাস ছিলেন রসুল্লাহর চাচা তাই তারা তাকে ছেড়ে দিতে চাচ্ছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলী হোস্লামকে বললেন ইয়া রসুল্লাহ আব্বাস তো আমাদের ভাগ্নে হয় ওর মুক্তিপণটা কি মাফ করে দেওয়া যায় তারা এমনভাবে বিষয়টা উপস্থাপন করছিলেন যে যেন মনে হয় আল্লাহ রসুলসাল্লাহু আলী হোস্লাম যদি তাদের অনুরোধ রাখেন তাহলে তাদের জন্য একটা উপকার হয় আসলে মুক্তিপণ ছেড়ে দিলে তাদের কোনো লাভ নেই বরং একটা বড় অঙ্কের টাকা থেকে তারা বঞ্চিত হবেন রসুল্লার চাচার মুক্তিপণ ছেড়ে দিয়ে তারা রসুল্লাহর উপকার করছেন এরকম কোনো ভাব তারা দেখাতে চাননি তাই তারা বললেন আমাদের ভাগ্নের মুক্তিপণটা কি মাফ করে দেওয়া যায় আল্লাহ আলী জবাব দিলেন ওর মুক্তিপণ থেকে এক টাকাও মাফ করবে না আল্লাহ রসুল সাল্লাহু আলী হাসলাম তার চাচার প্রতি বিন্দু বিন্দুমাত্র স্বজনপ্রীতি দেখালেন না বরং চাচা হওয়া সত্ত্বেও তার থেকে সর্বোচ্চ পরিমাণ মুক্তিপণ আদায় করেছেন শুধু তাই নয় আব্বাসকে তার নিজের তার দুই ভাতিজা আর আব্দুল মুতালিবের আরেক সদস্যের জন্য মুক্তিপণ আদায় করতে হয়েছিল আল আব্বাস পরবর্তীতে মুসলিম হন বদরের পর তিনি মক্কায় ফিরে গিয়ে রসুলুল্লাহ সাল্লু আলহিওয়াস্লামের গুপ্তচর হিসেবে কাজ করতে থাকেন তিনি তার ইসলাম গ্রহণের কথা কাউকে জানাননি মক্কায় বসে তিনি কুরাইস্তের গুরুত্বপূর্ণ খবরাখবর রসুল্লাহ সাল্ল্লাহু আলিউসালামের কাছে পাঠাতেন মক্কা বিজয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি প্রকাশ্যে মুসলিম হবার ঘোষণা দিয়েছিলেন আমাদের আজকের পর্ব এখানেই শেষ আর এই পর্বের মাধ্যমে আমরা বদরযুদ্ধের আলোচনা শেষ করছি আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করেছি তার সবই একজন মুমিনের মনে আনন্দের জন্ম দেয় এই দিন কাফেররা পরাজিত হয়েছিল তাদের নেতারা নিহত হয়েছিল আর মুসলিমরা সত্য সহকারে পরিষ্কারভাবে বিজয় হয়েছিল কিন্তু একটি ঘটনা আছে যা ছিল দুঃখের আর তা হল আল্লাহ সুলসাল্লু আলি হাসলামের মেয়ে রুকাইয়ার মৃত্যু মুসলিমরা যখন বদরের উদ্দেশ্যে রওনা হয় তখন তিনি ছিলেন প্রচণ্ড অসুস্থ এতটাই অসুস্থ ছিলেন যে তার স্বামী উসমান এবং আফফান রাজেলা আনহুকে নবীজি মদিনায় থেকে যেতে বলেন যাতে তার দেখাশোনা করতে পারেন কিন্তু বদরের বিজয় সংবাদ যখন এলো ততক্ষণে রুকাইয়া আর নেই তিনি কবরে আর উসমান তখন তার কবরে মাটি দিচ্ছেন বদরের বিজয় সকল মুসলিমদের জন্য একটি আনন্দের ঘটনা এবং আল্লাহ রসুলসাল্লাহ আলিউসলামের জন্য এই বিজয় ছিল সব চাইতে বেশি আনন্দের কিন্তু ঠিক সেই তার কন্যা রুকাইয়াকে আল্লাহ নিজের কাছে তুলে নিয়েছেন দুনিয়ার বাস্তবতাটা এমনই এখানে কোনো সুখ আর আনন্দই পরিপূর্ণ নয় আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করবো ইনশাল্লাহ ওসাল্লু আলাসাইদেন মোহাম্মদ আল্লাহ আলিউ আসহাবিহাসাল্লাম আলহামদুলিল্লাহ রলাম আসসালামাইকুম রহমতুল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডুড ফেসবুক অথবা ইউট্যুব চ্যানেল ডবল ডবল মিডিয়া